সম্মানিত দর্শক দূরে কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফরি রহমতুল অর্থাৎ আহ্নায়াতিদা দর্শক আল্লাহ এখানে দুটি দুটি গুণ তিনি উল্লেখ করছেন প্রথম হচ্ছেন তিনি মুমিত মৃত্যু দেন বেলামা খাফা কোন ভয় ব্যতীত মানুষ দুনিয়াতে একে অপরকে মেরে ফেলে কি জন্য যে বেঁচে থাকলে হয়তো সে আমার ক্ষতি করবে বেঁচে থাকলে সে আমার সম্পদ নিয়ে যাবে অথবা সে যেহেতু এত কিছু করছে তাকে মেরে ফেলা দরকার একসময় আমার উপর আক্রমণ আসতে হবে ইত্যাদি ইত্যাদি কারণে মানুষ সাধারণত মানুষকে হত্যা করে থাকে একে অপরকে হত্যা করে থাকে চায় কিন্তু আল্লাহ তালা তিনি মৃত্যু দেন কিন্তু তিনি কাউকে এই কারণে মৃত্যু দেন না বরং তার ইচ্ছা যাকে যতদিন দুনিয়াতে রাখা তদিন রাখে তারপর তিনি তাকে নিয়ে যান কোরআনকারিমা আল্লাহ তালা যিনি বলেছেন আহিয়া তিনি এবং তিনি আমাত তিনি জীবিত মৃত করেন এবং তিনি জীবিত করেন আল্লাহ তালা দুইটি গুণ একসাথে আসতে হয় সাধারণত যে মত এবং হায়াত কোরআনকারী বিভিন্ন তা আল্লাহ তালা এক দুটাকে একসাথে উল্লেখ করেছেন কখনো বলেছেন যে তিনি তাকে মৃত্যু দিয়েছেন জীবন দিয়েছেন জীবনের মৃত্যু সৃষ্টি করেছেন কোরআনকারী আল্লাহ তালা যখন বলেছেন যে মানুষকে কেন সৃষ্টি করেছেন তার হায়াত জীবন জীবন এবং মৃত্যু সৃষ্টির একটা রহস্য আল্লাহ ধারণ করে দিয়েছেন তিনি বলেছেন যে খলাকাল ওয়াল হায়াতা তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং সৃষ্টি করেছেন জীবন দুইটা কি জন্য লিয়াবলু হাকুম আয়ু কুমার আমেলা যাতে পরীক্ষা করতে পারেন তোমাদের মধ্যে কে সুন্দর আমল করতে পারে আল্লাহ তালা পরীক্ষার জন্য জীবনে দিয়েছেন মৃত্যুও দিয়েছেন জীবনে ভালো আমল কে করবে আর খারাপ আমল হলে অনেক সময় আল্লাহ তালা খারাপ আমল আগে দুনিয়া থেকে ন্যাকবান্ধাকে উঠিয়ে নিয়ে যাতে কার খারাপ আমল না হয় সেজন্য খারাপ কোনো পরিবেশ আসার আগেই তার ন্যাকবান্ধাকে উঠিয়ে নিয়ে যান আবার ভালো আমল থাক ভালো আমল করার জন্য অনেককে অনেকদিন পর্যন্ত জীবন দিয়ে থাকেন বা সে আমার প্রতিদ্বন্দ্বী হবে এই চিন্তা না যেন না আসে কারো যে তিনি মৃত্যু দিয়ে থাকেন তো মৃত্যুর কারণ এটা নয় যে প্রতিদ্বন্দ্বী হবে এই জন্য বা ভয় তার ভয় আছে সেই জন্য তিনি এই কাজটি করেন না এই জাতীয় সাধারণত সাব্যস্ত করি না আমরা আল্লাহ তারা পুনরুত্থান করবেন এই পুনরুত্থানে কোন কষ্ট হবে না আল্লাহ তালা কোরআনকারিম এই কথা বিভিন্ন উল্লেখ করেছেন প্রথম অংশটি আলোচনা আমরা আসি যেখানে তিনি বলেছেন মুমি তুমবেলা মাফা মুমি তুমবেলা মাফা মৃত্যু দেন কোন রকমের ভয় ব্যতীত मृत्यु की जिनके मृत्यु के मन मृत्यु जिन मृत्यु मृत्यु बंदार आल्ला निर्धारण करस्तित्व रही है शुद्ध ए नये हाय थाट मृत्यु एरक निकबे बंदार जन्म একটা গুণ হিসেবে মারা গেছে এটা গুণ তো মারা যাওয়া যেহেতু একটা গুণ সে হিসেবে এটা আমাদের মনে রাখতে হবে যে হাদিসে রসুল্লাহ বলেছেন যে কেয়ামতের মাঠে মৃত্যুকে নিয়ে আসা হবে নিয়ে এসে যখন জান্নাতিরা জান্নাতে যাবে জাহান্নামিরা জাহান্নামে যাবে মৃত্যুকে একটি সাগলের সুরুতে নিয়ে আসা হবে নিয়ে এসে সেটাকে জবে করা হবে জবে করে বলা হবে ইয়া আহলাল জান্ন আহলাল জান্নাতিরা স্থায়ী ভাবে থাকো আর মৃত্যু নেই আবার জাহান্নামের দিকে ডেকে বলা হবে ইয়া আহলাল ইয়া আহলান না রে হুলুদুন ফালা ফাউত হে জাহান্নামিরা স্থায়ী ভাবে তোমরা এখানে থাকবে ফউত এখান থেকে পালিয়ে যাওয়ার কোন রাস্তা পাবে না এখান থেকে কোনো দিকে যেতে পারবে না তাহলে এখানে দেখা যাচ্ছে মৃত্যু একটা একটা আল্লাহ সৃষ্টি করা একটা জিনিস কোন শুধু না সেখানে আল্লাহ সেটার স্থায়ী সমাধান দিয়ে দিবেন এই মৃত্যুকে আল্লাহ তালা করি মিজেন বলেছেন যে আমাত আহিয়া ও আন্নাহু আমাত আহিয়া তিনি জীবন দেন আবার তিনি মৃত্যু দেন মৃত্যু দেয়া মৃত্যু একটা জিনিস সুনির্দিষ্ট জিনিস এবং মৃত্যু নিয়ে ফেরেস্তা নির্ধারণ করেছেন আল্লাহ তোমাদের জীবনের সাঙ্গ করে দেন জীবন জীবনের কর্মকাণ্ড কি দি মালাকুল মৌত যে মৃত্যুর ফেরেস্তা দিয়ে তোমাদেরকে তিনি শেষ করে দেন আল্লাহ উকিল আবেম যার দায়িত্ব যে কাজের দায়িত্ব তোমাদের তার উপর ন্যস্ত করা হয়েছে তোমাদেরকে এই কাজটি করার জন্য তারপর ন্যস্ত করা তাহলে মৃত্যু একটা সুনির্দিষ্ট জিনিস বন্ধার জন্য সেটা আল্লাহ নির্ধারণ করেছেন নক্স নক্স হওয়ার কারণে এই গুণটি আল্লাহর নয় আল্লাহ হাই জীবিত আর তিনি জীবন দেন মহি তিনি মুমিত তিনি জীবন দেন মৃত্যু ঘটান তিনি দুইটা একসাথে তিনি মহি ও মিমিত তিনি জীবন দেন মৃত্যু ঘটান দুইটাই আল্লাহ তালা এই জন্য কারো নাম আবদুল মুমিত রাখা যাবে না আব্দুল হাই রাখা যাবে জীবনের সাথে কিন্তু আবদুল হাই আব্দুল মুমিত রাখা যাবে না নামে আল্লাহ তালা সরাসরি নামটি আসেনি হ্যাঁ গুণ হিসেবে আসছে যে আল্লাহ তালা তিনি মৃত্যু দেন গুণ হিসেবে ব্যবহার করা যাবে মুমিত নাম ব্যবহার করা যাবে না নাম হিসেবে ব্যবহার করা যাবে না কারণ এটা কোনো আল্লাহ তালার কোন গুণবাসক নাম নয় এই জন্য আল্লাহ তালা নিজে উল্লেখ করেননি এটা হচ্ছে একবার করা যাবে তিনি মৃত্যু দেন এবং সেটা একটা গুণ তিনি মৃত্যু দেন এটা তার একটা গুণ সিফাত ফেলিয়া। কোরআকারিমে আল্লাহ তালা এই মৃত্যুর বিষয়টিকে বিস্তারিত আলোচনা করেছেন কোথাও দেখিয়ে দিয়েছেন যে মৃত্যু আসলে অস্তিত্বশীল জিনিস আমরা যেটা একটু আগে আলোচনা করেছি যে মৃত্যু দিয়ে থাকেন যাতে করে মানুষের জীবনের কর্মকাণ্ডের একটা হিসাব তিনি পরকালে আখেরাতে নিতে পারেন সেটা এই মৃত্যুর মাধ্যমে তিনি বাস্তবায়িত করেন মৃত্যুর পরে আখেরাতে হিসাব দিবেন ভালো হলে ভালো পাবে খারাপ হলে খারাপ পাবে কিন্তু দুনিয়াতেই তার প্রতিফল দেয়া জায়গা নয় এটা মানুষ মনে যেন মনে রাখে অনেক সময় মানুষ এই মৃত্যুর সময় যে রুহের বিষয়টি নিয়ে মানুষ বাড়াবাড়ি করে থাকে হ্যাঁ রু অবশ্যই একটি জিনিস মৃত্যুর মাধ্যমে রু আলাদা হয়ে যায় শরীর থেকে কিন্তু এই মৃত্যুর কারণে রুহের উপরও প্রভাব পড়ে রু বের করে নিয়ে আসে আল্লাহ নিয়ে আল্লাহ তাল কোরআনে বলেছেন যে তাদেরকে পিটিএ পিটিএ তাদের রু হরণ করা হয় আবার রু নিয়ে যাওয়া হয় তাহলে বোঝা গেল যে শরীর থেকে আলাদা করা এটা মৃত্যু এবং এই আলাদা মৃত্যু একটা জিনিস এবং যেইটা জিনিস রুটাকে আলাদা করা হচ্ছে সেটা আল্লাহ তালার এই একটি সৃষ্টি এবং আল্লাহ তালা নিজের পক্ষ থেকে একটি নির্দেশ যেই নির্দেশ তিনি মানুষের ভিতরে দিয়ে দিয়েছেন বা সৃষ্টিকূলের মধ্যে দিয়েছেন সেখান থেকে তিনি আবার সেটাকে উঠিয়ে নেন পরে যেখানে যদি মানুষ হয় সৃষ্টি যারা যাদের হিসাব নিকাশের বিষয়ে আছে তাদের রূপ কখনো এই যাবে কখনো সিজিনে যাবে এটা আল্লাহ তালার নির্ধারণ করা জিনিস আল্লাহতালা যেটা যেভাবে নির্ধারণ করেছেন সেভাবে সেটা ঘটে যাবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি মশালা এর গুরুত্বপূর্ণ মশালা হচ্ছে যে জীবন যদি আল্লাহ আল্লাহতালা নিয়ে যাবেন তাহলে এখানে যে যারা আল্লাহ তালা কোরআনকারী বলেছেন কুল্লু সাইন হায়ালিকুন ইল্লা সব কিছু ধ্বংস হয়ে যাবে অথচ ইল্লা ওয়াজহা তা যা তার জন্য হবে সেটা ব্যতিত অথবা তার সত্তা ব্যতীত যেভাবে হাদিসে আসছে তার চেহারা এবং সত্তা দুইটাই সাব্যস্ত করা হবে এ আয়াত দিয়ে সেটা হাদিসে সাব্যস্ত কোরআন আয়াতার সাব্যস্ত হয়েছে কিন্তু যে প্রশ্ন হচ্ছে কোরআন কারিম অন্য জায়গাতে আল্লাহ তালা অন্য জায়গায় আল্লাহ তালা বলেছেন যে ইল্লা মাসা আল্লাহ তবে আল্লাহ যা চাবে তা বাকি থাকবে সেটা কি सब ही हे अर्थात आल्ला जा चान से व्यतीत आल्ला ध्वस कर दीबें सबग मृत्यू संप्रक्त ध्वस करें मृत्यु दिन एर दुनिया सबग कर द्रुत नहीं जान कम मृत्यु दिए थकें सब हम सब हम भय कारण दुनिया मानुस साधारण जे भय कारण के সাইড দেনা না একে অপরকে মেরে ফেলতে চায় একে অপরকে অপর থেকে নিষ্কৃতি পেতে চায় এরকম কোনো কিছু নয় এই আমাদের ইমাম বলতেছেন যে তিনি যে যে ভয়ের কারণে কাউকে মৃত্যু দেন না তিনি মৃত্যু দিয়ে থাকেন বা এসুম বেলামা সাক্কা দ্বিতীয় অংশ তিনি বলছেন বায় সুম বেলামা সাক্কা যিনি পুনরুত্থান ঘটাবেন বেলা সাক্কে তার কোনো কষ্ট হয় না কোরআনকারী বিভিন্ন জায়গায় আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন যে আবহাশালী খালাক আসালামা আবহাওয়া যে আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন অলাম ইয়ারিয়া বেখালকে হিননা বেকাদিন আয়লা হন্না যে তাদের মতো সৃষ্টি করতে আল্লাহ সক্ষম নন তারা যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন এগুলি সৃষ্টি করতে আর কোন কষ্ট হয়নি এর মতো সৃষ্টি করতে আল্লাহ তালার কোন কষ্ট কষ্ট হয়নি সেখানে আল্লা তালা আবার তৈরি করবেন আবার বাস করবেন পুনরুত্থানে ঘটাবেন এ আমাদের কোন চিন্তা করার কোনো কারণে যে আল্লাহ তাল্লা কষ্ট হবে বরং এটা অবশ্যই ঘটবে এটা মনে রাখতে হবে मृत्यू साथ मृत्यु सब्यस्त करते हैं साथ ही साथ नतुन आरोप पुनरुत्थान घटाओं मन रखते हम कुरान करीम आल्लाकुम वार ইল্লা কেনাদা হে মানুষটা তোমরা মনে করছ যে কিভাবে আল্লাহ তালা পুনরুত্থান আল্লাহ বলছেন মা খালা তোমাদের সৃষ্টি এবং তোমাদের পুনরুথান সবগুলি এইভাবে তৈরি হয়ে যাবে সুতরাং তোমার এখানে চিন্তা আর কোন কারণ নাই কাফেররা এই জিনিসটাকে অস্বীকার করতো কাফেররা এই জিনিসটাকে অস্বীকার করত কোরআন কারিমা আল্লাহ তা উল্লেখ করেছেন যে ও দর খালকা وقال من يحيي العظام وهي رميم ترى امرজন উদাহরণ নিয়ে আসে এবং নসিয়া খালক নিজের কথা ভুলে যায় যে নিজে একসময় ছিল না وقال من يحيي العظام وهي رميم আল্লাহ তাআলা বলতে থাকে কে এই এই হাড় গুলোকে জীবিত করবে যখন সেগুলো নষ্ট হয়ে যায় বিনষ্ট হয়ে যাবে যখন সেগুলো একবারে ধূলিসাৎ হয়ে যাবে সেগুলো ও দরবাল নামা আপনি কেন এই প্রশ্নটি করেছিল কাফ্রেদের মধ্যে কেউ কেউ একটি বাঁকা হাড় হাড় পুরাতন একটি হাড় এনে বলতেছিল মোহাম্মদ সাল্লাহিস্লামকে এইটা কেউ আল্লাহ আবার তৈরি করবেন আবার এইটাকে আল্লাহ তালা জীবন দিবেন তখন আল্লাহ তালা আয়ত নাজিল করে কাফ্রেদের সেই যে তাদের যে অবুজ কথাবার্তা সেটাকে আল্লাহতালা প্রত্যাখ্যান করলেন যে তোমরা কেন চিন্তা করছ না যে যিনি প্রথমবার তৈরি করতে পারেন তিনি দ্বিতীয়বার তার জন্য আরও সোজা প্রথমবার তিনি তৈরি করেছেন কোন কষ্ট হয়নি দ্বিতীয়বার তৈরি করতে তার কেন কষ্ট হবে বা আয়সন তিনি পুনরুত্থান করেন বেলামশাক্তা তার কোন কষ্ট হবে না পুনরুত্থান তিনি ঘটাবেন যে প্রথমবার আহওয়ান আইলেই তার জন্য এটা আরো সোজা আল্লাহ বলে দিয়েছেন প্রথমবার তৈরি করছেন তিনি দ্বিতীয়বার তৈরি করতে পারেন আফার আই না আমরা কি অপারগ হয়ে গেছি আল্লাহ সম্পর্কে ধারণা করা যায় আল্লাহ বলছেন আফার আই না বিল খালকিল আউ্বাল প্রথম সৃষ্টি করতে কি অপারগ হয়ে গেলাম জাদিদ বরং কাফেররা তো যে নতুন সৃষ্টি আবা সৃষ্টি হবে সম্পর্কে তাদের মধ্যে একটি ভুল চিন্তাধারা কাজ করছে এবং তারা সন্দেহ নিপতিত হয়ে আছে বিভিন্ন রকমের ভুল অবস্থার মধ্যে তারা আছে যা থেকে তারা বেরিয়ে বেরিয়ে আসতে হবে তাদেরকে যে সত্তা প্রথমে তৈরি করেছেন এসব কিছু তিনি দ্বিতীয়বার সেগুলো তৈরি করতে সক্ষম এ এসবই হচ্ছে আমাদের ইমামের যে এই ইমাম আল্লাহ তালা যে নাম এবং গুণ সেগুলো উল্লেখ তিনি অবশ্যই মৃত্যু দিবেন পুনরুত্থান তিনি ঘটাবেন তিনি এই জন্য এই আলোচনা ইনশাল আমরা আরো করব। যখন আমরা হাঁসরের মাঠে আলোচনা করব এবং কেয়ামতের অবস্থা আলোচনা করব। আমাদের ইমাম যেখানে আবার আলোচনা করেছেন সেখানে আসবে এর এখন আমরা আলোচনা করব আমাদের ইমাম এরপরে যে গুরুত্বপূর্ণ কিছু গুণাগুণ বলেছেন সেগুলো নিয়ে আমাদের ইমাম বলছেন ما زال بصفاته قديما قبل خلقه ولم يزدد لم يزدد بكونهم شيئا لم يكن قبلهم من صفاته وكما كان بصفاته ازليا كذلك لا يزال عليها ابديا همদের امام ما زال بصفاته قديما قبل خلقه الله تعالى তার গুণাগুন সৃষ্টির আগে থেকে বিভিন্ন গুণাগুনAnnotated: لم يزدد بكونهم شيئا যে তারা আসার কারণে আল্লাহর গুনাগুনে বর্ধিত হয়নি যে আল্লাহ এগুলি আসার কারণে আল্লাহর গুনে বর্ধিত হয়েছে এমন কথা বলা সুযোগ নেই লাম আগে গুণ ছিল না সৃষ্টিগুলো আসার পরে তার গুণ বাড়ছে এরকম কথা বলতে কেউ পারবে না এরকম কথা বলা যায় ওয়াকামা কানাবে যেভাবে তিনি সর্বপ্রাচীন অবস্থায় তার গুনাগুন ছিল সেগুলো সেই গুণাগুণগুলো স্থায়ীভাবে তার জন্য থাকবে কোনো গুণই তার শেষ হয়ে যাবে না গুরুত্বপূর্ণ কয়েকটি সিফাতের কথা তিনি বলেছেন প্রথমত যে বলেছেন আগেও তিনি বিভিন্ন গুণে গুণান্বিত ছিলেন সব রকমের গুণে গুণান্বিত ছিলেন আল্লাহ আল্লাহ তালার গুণের কোন কমতি পরে হয়েছে এরকম নয় সৃষ্টি হওয়ার পরে তিনি স্রষ্টা এরকম নন যেমন পরবর্তী তিনি বলবেন তিনি নিজেই বলবেন অথবা তিনি তৈরি করার পরে তিনি তৈরিকারি করি এরকম বলবেন না বরং আল্লাহ তালা আগে থেকে সৃষ্টিকারী এবং তিনি সৃষ্টি করেই আসছেন এই মাসালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এখানে হয়েছে। এটাকে বলা হয় কেয়ামল হাওয়া বিশেষ করে এটা দ্বারা আল্লাহর আফালকে হাওয়া বলে তারা বলে থাকেন আল্লাহ তালার গুনাগুনকে তারা নতুন কিছু বলে থাকেন যে আল্লাহ তালা যদি সৃষ্টি করেন তাহলে আগে সৃষ্টিকারী ছিলেন না পরে সৃষ্টিকারী হয়েছেন বা আগে যদি সৃষ্টিকারী আয় কাকে সৃষ্টি করেছেন এই জাতীয় প্রশ্ন তারা করে থাকে এটা একটি ভুল ধারণার উপর নির্ভরশীল সেটা হচ্ছে তিনি সবসময়ে স্রষ্টা ছিলেন তিনি সবসময়ে স্রষ্টা ছিলেন এই গুণে তিনি গুণান্বিত তিনি সবসময় কি সৃষ্টি করেছেন কিনা না সেটা অবশ্যই তিনি সবসময়ে স্রষ্টা ছিলেন এবং এই গুণে তিনি গুণান্বিত ছিলেন এটা আমাদেরকে মনে করতে হবে যে হাওয়া বা আল্লা আল্লাহর আফাল সমূহ আগেও ছিল পরেও হবে এখনও চলছে কোনো দিন তার আফাল বন্ধ ছিল না মানুষ সৃষ্টির আগে জিন সৃষ্টি করেছেন জিন সৃষ্টির আগে ফেরেস্তা সৃষ্টি করেছেন এভাবে আল্লাহ তালার সৃষ্টি সবসময় তিনি স্রষ্টা ছিলেন কোনো সময় তিনি স্রষ্টা গুণে স্রষ্টার সৃষ্টির ফেল থেকে তিনি বিমুক্ত ছিলেন না এগুলিকে যারা হাওয়া আদেশ নাম দিয়ে হাওয়াদেশের ঘটনা ঘটনা নাম তারাই ভুল করেছে হাওয়াদেশ নাম দেওয়া যাবে না মনে করতে হবে যে এই গুণগুলো আল্লাহ তালা ছিল এই গুণগুলি আল্লাহ তালা আগে থেকে ছিল এবং তিনি আগে স্রষ্টা ছিলেন পরেও সৃষ্টি করেছেন এখনো সৃষ্টি করছেন পরেও সৃষ্টি তিনি করবেন সুতরাং আল্লাহ আগেও তিনি কাউকে মৃত্যু দিয়েছেন আল্লাহ এখনো তিনি মৃত্যু দিবেন এইভাবে প্রত্যেকটি গুণ আল্লাহ যেন সাব্যস্ত করতে হবে যে এগুলো আল্লাহ তালা আগে থেকে ছিলেন এখনো করছেন ভবিষ্যতেও করবেন কোন কোন গুণ এমন যেগুলো আল্লা তালা এখতিয়ারি বলা হয় সিফাত ফেয়েলিয়া যেমন তিনি কথা বলার গুণটি এ কথা তিনি আগেও বলেছেন কথা বলার আল্লাহ সমর্থব তিনি আগেও কথা বলেছেন এখনও তিনি বলছেন এবং ভবিষ্যতে তিনি বলবেন হাঁসড়ে মাঠেও বলবেন জান্নাতিদের বলবেন। এগুলিকে হাওয়াদেশ নাম দিয়ে হাওয়া ঘটনা ঘটছে কারণ কি ইত্যাদি ইত্যাদি যারা বলে থাকে তারা সত্যিকার অর্থেই সিফাতকে আল্লাহ তালা সিফাতকে সম্পর্কে ভালো ধারণা অনুভব করতে পারেনি এবং নিজেরা এমন এমন শব্দ নিয়ে এসেছে যেগুলো দিয়ে তারা বিপদে পড়েছে এই জন্য আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে সব সময় রাখতে হবে এমন শব্দ ব্যবহার করা যাবে না যেই শব্দ ব্যবহার করলে সেটার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং সেটার একটা খারাপ দিক আছে কারণে অনেক সময় আল্লাহতালার গুণকে তারা অস্বীকার করে বসে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে বিশেষ করে যে আল্লাহ তালার জন্য যে সমস্ত গুণাগুণ সাব্যস্ত হচ্ছে সেটা আল্লাহতালা যা এনেছেন সে আল্লাহ যে সমস্ত গুণাগুণ বলেছেন সেগুলো সাব্যস্ত অবশ্যই হবে তার কিতাব অথবা তার রসুলের মুখে কিন্তু এর বাইরে যে সমস্ত শব্দ অনেক সময় এমন এমন শব্দ ব্যবহার করা হয় যেগুলো ব্যবহার ক্ষেত্রে আমাদের সাবধান থাকা উচিত কারণ এই শব্দের ভিতরে অনেক খারাপ দিক থাকতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আরেকটি পরে আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি